অষ্টম অধ্যায়ে জয় জয় কৃপা সিন্ধু শ্রী গৌর সুন্দর জয় শচী জগন্নাথ গৃহ শশধর জয় জয় নিত্যানন্দ স্বরূপের প্রাণ জয় জয় সংকীন ধর্মের নিধান ভক্ত গোষ্ঠীর সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিল চৈতন্য কথা ভক্তিলভ্য হয় হেন মতে মহাপ্রভু জগন্নাথ ঘরে নিগুড়ে আছেন কেহ চিনিতে না পারে বাল্যক্রীড়া নাম যত আছে পৃথিবীতে সকল খেলায় প্রভুকে পারে কহিতে বেদ্বারে ব্যক্ত হইবে সকল পুরাণে কিছু শেষে শুনিবে সকল ভাগ্যবানে এই মতো গৌরচন্দ্র রসে ভোলা যজ্ঞ প্রবৃতের কাল আসিয়া মিলিলা যজ্ঞসূত্রপুত্রের দিবরে মিশ্র বর বন্ধুবর্গ ডাকিয়া আনিলা নিজ ঘর পরম হরিষে সবে আসিয়া মিলিলা যার যেন যোগ্য কার্য করিতে লাগিলা শ্রীগণ জয় দিয়া কৃষ্ণ গুণ গায় নটগণে মিদঙ্গ সানাই বংশীবায় বিপ্রগণে বেদ পড়ে ভাটে রায়বার সচিগ্রে হইল আনন্দ অবতার যজ্ঞসূত্র ধরিলেন শ্রী গৌর সুন্দর শুভ সকল আইল সচিঘর, শুভ মাসে শুভ দিনে শুভ লক্ষণ ধরি ধরিলেন যজ্ঞসূত্র গৌরাঙ্গ শ্রীহরি শোভিল শ্রী অঙ্গে যজ্ঞ সূত্র মনোহর সূক্ষরূপে শেষ বা বেরিলা কলেবর হইলা বামনরূপ প্রভু গৌরচন্দ্র দেখিতে সবার বারে পরম আনন্দ অপূর্ব ব্রহ্মণ্য তেজ দেখি সর্বজ্ঞানে নরজ্ঞান আর কেহ নাহি করে মনে হাতে দণ্ড কান্ধে ঝুলি শ্রীগৌর সুন্দর ভিক্ষা করে প্রভু সর্বসেবকের ঘর जार जथाशक्ति भिक्षा सब सतोषे प्रभुर झुली दियाे द्वजपत्नूपधरि ब्रह्माणी रुद्राणी जतपतिब्रता मुनि बर्गर गृहिणी श्री बाम रूप प्रभुर देखिया सतोषे सब झुली भिक्षा दिया, दिया हासे प्रभुओ करें श्री बाम रूपलीला জীবের উদ্ধার লাগি ও সকল খেলা জয় জয় বামন রূপ গৌরচন্দ্র দান দেহ হৃদয়ে তোমার পদ দ্বন্দ্ব যে শুনয়ে প্রভুর যজ্ঞ সূত্রের গ্রহণ সে পায় চৈতন্য চন্দ্র চরণে শরণ হেন মতে বৈকুণ্ঠ নায়ক শচী ঘরে বেদের নিগুর নানা মত ক্রীড়া করে ঘরে সর্বশাস্ত্রের বুঝিয়া সমিহিত গোষ্ঠী মাঝে প্রভুর পড়িতে হইলিত নবদ্বীপে আছে অধ্যাপক শিরমণি গঙ্গা পণ্ডিত যে হন সান ব্যাকরণ শাস্ত্রের একান্ত তত্ত্ববিদ তার ঠাই পড়িতে প্রভুর সমিহিত বুঝিলেন পুত্রের ইঙ্গিত মিশ্রবর पुत्र संगे गेला गंगा दास दीज घर मिस्र देखी गंगा दास सम्रमे उठिला आलिंगन कर एक आसने बसला मिस्र बोले पुत्री दिल तुमार स्थान पढ़ाई शूनाइबा सकल अपने गंगा दास बोले बड़ भाग्य से हमार पढ़ाई मु শিষ্য দেখি পরম আনন্দে গঙ্গা দাস পুত্র প্রায় করিয়া রাখিলা নিজপাশ যত ব্যাখ্যা গঙ্গা পণ্ডিত করেন সকৃত শুনিলে মাত্র ঠাকুরও ধরেন গুরুরও যত ব্যাখ্যা করেন খণ্ডন পুনর্বার সেই ব্যাখ্যা কর স্থাপন সহস্র সহস্র শিষ্য পরে এন কারো শক্তি নাহি দিবারে দূষণ দেখিয়া অদ্ভুত বুদ্ধি গুরু হরষিত সর্বশিষ্য শ্রেষ্ঠ করি করিলা পূজিত যত পরে গঙ্গা পণ্ডিতের স্থানে সবারই ঠাকুর চালেন অনুক্ষণে মুরারি গুপ্ত শ্রী নাম কৃষ্ণানন্দ আদি যত গোষ্ঠীর প্রধান সবারে চালয়ে প্রভু ফাঁকি জিজ্ঞাসিয়া শিশু জ্ঞানে হাসিয়া এই মতো প্রতিদিন গঙ্গা স্নানে চলে নিজ বয়সা পড়ুয়ার অন্ত নাহি নবদ্বীপ পুরে পড়িয়া মধ্যাহ্নে সবে গঙ্গা স্নান করে এক অধ্যাপকের সহস্র শিষ্যগণ অন্ন অনে কলহ করে নুক্ষণ প্রথম বয়স প্রভু স্বভাবচঞ্চল পড়ুয়াগণের সহে করে ন কোন দল কেহ বলে তোর গুরু কোন বুদ্ধি তার কেহ বলে এই দেখ আমি শিষ্য যার এই মতো অল্পে অল্পে হয় গালাগালি তবে জল ফেলা ফেলি তবে দেয় বালি তবে হয় মারামারি যে যাহারে পারে করদম ফেলিয়া কারো গায়ে কেহ মারে রাজার দোহাই দিয়া কেহ কারে ধরে মারিয়া পলায় কেহ গঙ্গারও পারে এত হুড়া হুড়ি করে পড়ুয়া সকল বালি কাদাময় সব হয় গঙ্গা জল জল ভরি বাড়ে নাহি পারে নারীগণ না পারে করিতে স্নান ব্রাহ্মণ সজ্জন পরম চঞ্চল প্রভু বিশ্বম্বর রায় এই মতো প্রভু প্রতি ঘাটে ঘাটে যায় প্রতি ঘাটে পড়ুয়ার অন্ত না পাই ঠাকুর কলহ করে প্রতি ঠাই ঠাই প্রতি ঘাটে যায় প্রভু গঙ্গায় সাঁতারি ঘাটে দুই চারি দণ্ড ক্রীড়া করি যত যত প্রামাণিক পড়ুয়ারগণ তারা বলে কলহ করহ কি কারণ জিজ্ঞাসা করহ বুঝি কার কোন বুদ্ধি বৃত্তি পঞ্জিটি জানে দেখি শুদ্ধি প্রভু বলে ভালো ভালো এই কথা হয় জিজ্ঞাসুক আমারে যাহার চিত্তে লয় প্রহু বলে এত কেন কর অহংকার প্রভু বলে জিজ্ঞাসহ যে চিত্তে তোমার সূত্র বাখানহ বলে সে পড়ুয়া প্রভু বলে বাখানি যে শুন মনো দিয়া সর্বশক্তি সমন্বিত প্রভু ভগবান করিলেন সূত্র ব্যাখ্যা যে হয় প্রমাণ ব্যাখ্যা শুনি সবে বলে প্রশংসা বচন প্রভু বলে এবে শুনো করি যে খণ্ডন যত ব্যাখ্যা কইলা তাহা দূষিলা সকল প্রভু বলে স্থাপ কার আছে বল চমৎকার সবেই ভাবে না মনে মনে প্রভু বলে শোনো এবে করি এ স্থাপনে পুনঃ হেন ব্যাখ্যা করিলেন গৌরচন্দ্র সর্বমতে সুন্দর কোথাও না হি মন্দ প্রামাণিক পড়ুয়ার গণ সন্তোষী সবেই করিলেন আলিঙ্গন পড়ুয়া সকল বলে আজি ঘরে যাহ কালি যে জিজ্ঞাসী তাহা বলিবারে চাহ এই মতো প্রতিদিন জান্ন বীর জলে বৈকুণ্ঠনায়ক নায়ক বিদ্যারসে খেলা খেলে এই ক্রীড়া লাগিয়া সর্বজ্ঞ বৃহস্পতি শিষ্য সহ নবদ্বীপে হইলা উত্তপত্তি জল করে প্রভু শিশুগণ সঙ্গে ক্ষণে ক্ষণে গঙ্গার ও পারে যায় রঙ্গে বহু মনোরথ পূর্বে আছিল গঙ্গার যমুনা দেখি কৃষ্ণচন্দ্রের বিহার কবে হইবে কোমোর যমুনার ভাগ্য নিরবধি গঙ্গায় বলিলেন বাক্য যদ্যপিহ গঙ্গা অজ ভবাদিবন্দিতা তথাপিও যমুনার পদ সে বাঞ্ছিতা বাঞ্ছা কল্প তরুপ্রভু শ্রী গৌর সুন্দর জাহ্নবীর বাঞ্ছা পূর্ণ করে নিরন্তর পরিবহুবিধ ক্রীড়া জাহ্নবীর জলে গৃহে আইলেন গৌরচন্দ্র কৌতূহলে যথাবিধি করি প্রভু বিষ্ণু শ্রী বিষ্ণু পূজন জল দিয়া করে নোজন ভোজন করি মাত্র প্রভু সেই সেইখণে পুস্তক লইয়া গিয়া বসে ন নির আপনে করে প্রভু সূত্রের টিপ্পণী ভুলিলা পুস্তক রসে সর্বদেব মণি দেখিয়া আনন্দে ভাসে মিশ্র মহাশয় রাত্রিদিনে হরিষে কিছুই না জানয় দেখিতে দেখিতে জগন পুত্র মুখ নীতি নীতি পায় অনির্ব সুখ যেমতে পুত্রের রূপ করে মিশ্র পান সশরীরে সাজুজ্জ হইল কিবাতান, বা বা কোন উপিক সুখ তানে সাজুজাদি সুখ মিশ্র অল্প পরিমাণে জগন্নাথ মিশ্র পায় বহু নমস্কার অনন্ত ব্রহ্মাণ্ডনাথ পুত্ররূপে যার এই মতো মিশ্রচন্দ্র দেখিতে পুত্রে রে নির আনন্দ সাগরে কামদেব জিনিয়া প্রভু সেরূপমান প্রতি অঙ্গে অঙ্গে অনুপম ইহা দেখি মিশ্রচন্দ্র চিন্তেন অন্তরে ডাকিনি দানবে পাশ্রে সমে আরে থাক কৃষ্ণ তুমি রক্ষিতা সবার পুত্রপতি শুভ দৃষ্টি করিবা আমার যে তোমার চরণ কমল স্মৃতি করে কভু বিঘ্ন না আই সে তোমার স্মরণ হীন তথাই ডাকি ভূত প্রেতিষ্ঠান যত শ্রবণদীনি রক্ষমসু কুবী সত্যাম ভোট আমি তোরদাসভু আমার, রাখি বাণে তুমি সকল তোমার অতএব যত আছে বিঘ্ন বা না সুখ কহু মোর পুত্রের নিকট এই মত নির মিশ্র জগন্নাথ এক চিত্তে বর মাগে তুলি দুই হাত দৈবে একদিন স্বপ্ন দেখি বর হরি সে বড় হইলন্তর স্বপ্ন দেখি স্তবপরি দণ্ডবত করে হে গোবিন্দ মা হইয়া ঘরে রহুক নিমাই শচী জিজ্ঞাসায় বড় হইয়া বিস্মিত এ সকল বর কেন এ মাগা মিশ্র বলে আজিমই দেখিল সপন নিমাই কইরাচে যেন শিখার মুন্ডন অদ্ভুত সন্ন্যাসী বেশ কহন যায়, হাসে নাচে কান্দে কৃষ্ণ বলি সর্বদায় অদ্বৈত আচার্য আদি যত ভক্তগণ নিমাই বেড়িয়া সবে করেন কীর্তন কখনো নিমাই বৈশে বিষ্ণুর খট্টায় চরণ তুলিয়া দেয় সবারও মাথায় চতুর্মুখ পঞ্চমুখ গায়েন জয় সহস্রবদ মহানন্দে চতুর্দিকে সব স্তুতি করে দেখিয়া আমারও ভয়ে বাক্য না হিসপুরে কতক্ষণে দেখি কোটি কোটি লোক লইয়া নিমায় বলেন প্রতি নগরে নাচিয়া লক্ষ কোটি লোক নিমাইল পাচে ধায় ব্রহ্মাণ্ড স্পর্শিয়া সবে হরিধ নিগায় চতুর্দিকে শুনি মাত্র নিমায়ের স্তুতি নীলা চলে যায় সর্বভক্তের সংহতি এই স্বপ্ন দেখি চিন্তা পাও সর্বথায় বিরক্ত হইয়া পাচ্ছে পুত্রবাহিরায় শচিবালয় স্বপ্ন তুমি দেখিলা গোসাই চিন্তা না করিও ঘরে রহিবে নিমাই পুথি ছাড়ি নিমাই না জানে কোন কর্ম বিদ্যার বিদ্যারস্তার হইয়াছে সর্বধর্ম এই মত পরম উদার জন, নানা কথা কহে পুত্র স্নেহ রাতে কতদিন থাকি মিশ্র বর অন্তর্ধান হইলা নিত্য শুদ্ধ কলে বর মিস্ত্রীর বিজয় প্রভু কান্দিলা বিস্তর দশরথ বিজয় যে হেন রঘুবর দুর্নিবার্ষী গৌরচন্দ্রের আকর্ষণ অতএব রক্ষা হইলা আইর জীবন দুঃখ বড় এ সকল বিস্তার করিতে দুঃখ হয় এব কহিলু সংক্ষেপে এন মতে জননীর সঙ্গে গৌরহরি আছে নৃগুড় রূপে আপনা সম্বরী পিতৃহীন বালক দেখিয়া শচিয়াই সেই পুত্র সেবা বই আর কার্য নাই দণ্ডে কোনা দেখে যদি আই গৌরচন্দ্র মূর্ছা পায় আই দুই চক প্রভু মায়ের প্রীতি করে নিরমাতা মনে কিছু না চিন্তি হ তুমি সকল তোমার আছে যদি আছি আমি ব্রহ্মা মহেশ্বরের দুর্লভ লোকে বলে তাহা আমি তোমার মুহেলে শচীয় দেখিতে দেহ রশিমুখ মাত্র নাহি থাকে কি সে দুঃখ যার স্মৃতিমাত্রে পূর্ণ হয় সর্বকাম সে প্রভু যাহার পুত্ররূপে বিদ্যমান তাহার কেমতে দুঃখ রহিব শরীরে আনন্দ স্বরূপ করিলেন জন নীরে হেন মতে নবদ্বীপে বিপ্র শিশুরূপে আছে নবৈকুণ্ঠনাথ সানুভব সুখে ঘরে মাত্র হয় দরিদ্রতার প্রকাশ আজ্ঞা দেন যেন মহামহেশ্বরের বিলাস কি নাথাকুক না নাহি কবিচার চাইলেই না পাইলে রক্ষা না হিয়ার ঘরদার দ্বার ভাঙ্গিয়া ফেলেন সেইখণে আপনার অপচয় তাহা নাহি জানে তথাপিও সচি যে সেই সেইখানে নানা যত্নে দেন পুত্র স্নেহের কারণে একদিন প্রভু চলিলেন গঙ্গা স্নানে তৈল আমলো কি চাহে জননির স্থানে দিব্যমালা সুগন্ধি চন্দন দেহ মোরে গঙ্গা স্নান করি চাং গঙ্গা পুঁজিবারে জননী কহেন বাপ শুনো মনো দিয়া ক্ষণিক অপেক্ষা করো মালা আনি গিয়া আনি গিয়া মাত্র সুনীলা বচন ক্রোধে রুদ্র হইলেন সচির নন্দন এখন যাইবা তুমি মালা আনিবারে এত বলি ক্রুদ্ধ হইয়া প্রবেশীলা ঘরে যতে আছিল গঙ্গা জলের কলস আগে সব ভাঙিলেন হই প্রধবশ তৈল ভৃত লবণ আছিল যাতে যাতে সর্বচূর্ণ করিলেন ঠেঙ্গালয় হাতে ছোট বড় ঘরে যত ছিল ঘটনাম সব ভাঙ্গিলেন ইচ্ছাময় ভগবান গড়াগড়ি যায় ঘরে তৈল ঘৃত দুগ্ধ তন্ডু লকার পাশান্য ল বড়ি মুদ যত কো শিকা টানিয়া টানিয়া ক্রধা ফেলে প্রভু চিন্দিয়া, চিন্দিয়া, বস্ত্র আদি যত কিছু পাইলেনও ঘরে खान खान कर चिड़ी फेले दई कर सब भांगी जदि नही अवशेष तब शेषे गृहपति हईल क्रोधावेश दुहतिया ठेंगा पारे गृहर ऊपर हेन प्राण नाही कारो जे निषेध करे घर द्वार भांगी शेषे वृक्ष देखिया ताहार ऊपर ठेंगा पारे তথাপিও ক্রোধাবেশে ক্ষমা হয়। শেষে পৃথিবীতে ধর্ম সংস্থাপক প্রভু ধর্ম সনাতন জননীরে হস্ত নাহি তোলেন কখন এতা দৃশ্য আছেন বেঞ্জিয়া তথাপিহ জননী নামারে লাগিয়া সকল ভাঙিয়া শেষে আসিয়া অঙ্গনে গড়াগড়ি যাইতে লাগিলা ক্রোধ মনে শ্রী কনক অঙ্গ হইলা বালুকা বেষ্টিত সেই হইল মহাশোভা অকথ্য চরিত কতক্ষণে মহাপ্রভু গড়াগড়ি দিয়া স্থির হই রহিলেন সয়ন করিয়া সেই মতে দৃষ্টি কইলা যোগ নিদ্রাপতি পৃথিবীতে সুই আছে বৈকুণ্ঠের প্রতি অনন্তের শিবিগ্রহে যা সয়ন, শী যার পাদপদম সেবে অনুক্ষণ চারিবেদে যে প্রভুরে করে অন্বেষণে সে প্রভু যায়েন নিদ্রা শচির অঙ্গনে অনন্ত ব্রহ্মাণ্ড যার লোমকূপে ভাসে সৃষ্টি স্থিতি প্রলয় করয়ে কর্মি মতো যার গুণ ধ্যানে হেন প্রভু নিদ্রা যান মহাপ্রভু সানুভব রসে নিদ্রা যায় দেখি সর্বদেবে কান্দে হাসে কতক্ষণে শচিদেবী মালা নাইয়া গঙ্গা পুজিবার সহ্য প্রত্যক্ষ করিয়া ধীরে ধীরে পুত্রের স্বঙ্গে হস্ত দিয়া ধুলা ঝারি তুলিতে লাগিলা দেবী গিয়া উঠো উঠো বাপ মোর হেরোমালা ধরো আপন ইচ্ছায় গিয়া গঙ্গা পূজা কর ভালো হইল বাপ যত ফেলিলা ভাঙ্গিয়া যাউক তোমার সব বালায় লইয়া জননীর বাক্য শুনি শ্রী গৌর সুন্দর চলিলা করিতে স্নান লজ্জিত অন্তর ইথা সচি সর্বগৃহ করি উপস্কার রন্ধনের উদ্যোগ লাগিলা করিবার যদ্যপিহ প্রভু এত করে অপচয় তথাপি হ চিত্তে দুঃখ নাহি হয় কৃষ্ণেরও চাপল্য যেন অশেষ প্রকারে যশোদাসহিলেন নগরে। এই মতো গৌরাঙ্গের যত চঞ্চলতা সহিলেন অনুক্ষণ শচী মাতা, ঈশ্বরের ক্রিয়া জানি কহিতে কতক এই মত চঞ্চলতা করেন যতক সকল সহেন কায় মনে, হইলেন শচী যেন পৃথিবী আপনে কতক্ষণে মহাপ্রভু করি গঙ্গা স্নান আইলেন গৃহে ক্রীড়াময় ভগবান বিষ্ণু পূজা করি তুলো শিরে জল দিয়া ভোজন প্রভু বসিলেন হর্ষমন আচমন করি করে তা চর্বন ধীরে ধীরে আই তবে বলিতে লাগিলা এত অপচয় বাপ কী যে করিলা ঘর দার দ্রব্য যত সকলই তোমার অপচয় তোমার সে কৃদায় আমার পরিবারে তুমি বলো এখনই যাইবা ঘরেতে সম্বল নাহি কালি কিবা খাইবা হাসে প্রভু জননীর শুনিয়া বচন প্রভু বলে কৃষ্ণ পোষ্টা করিবে পোষণ এত বলি পুস্তক লইয়া প্রভু করে সরস্বতী পতি চলিলেন পরিবারে কতক্ষণ বিদ্যারস করি হলে, জাহ্নবীর কুলে আইলেন সন্ধ্যাকালে কতক্ষণ থাকি প্রভু জাহ্নবীর তীরে তবে পুন আইলেন আপন মন্দিরে জননীরে ডাগ দিয়া আনিয়া নিভৃতে দিব্য স্বর্ণ তোলা দুই দিলা তা ন হাতে দেখ মাতা কৃষ্ণ এই দিলেন সম্বল ইহা ভাঙাইয়া ব্যয় করহ সকল এত বলি মহাপ্রভু চলিলা শয়নে পরম বিস্মিত হই মনে গনে কোথা হইতে সুবর্ণ আনোয় বারে বার পাছে কোন প্রমাদ জন্মায় আসিয়ার যেই মাত্র সম্বল সংকোচ হয় ঘরে সেই এই মতো সোনা আনে বারে বারে ধার করে কি কোনো সিদ্ধি জানে কোন রূপে কার সোনা কেমনে মহা অকৈতব আই পরম উদার ভাঙ্গাইতে দিতেও ডরায় বারে বার দশ ঠাই পাঁচঠাই দেখাই আগে লোকের শিখাই আই ভাঙ্গাই দিতবে কেনমতে মহাপ্রভু সর্বসিদ্ধর গুপ্ত ভাবে আছে নবদ্বীপের অভিতর না ছাড়েন শ্রীহস্তে পুস্তক্ষণ পরেন গোষ্ঠীতে যেন প্রত্যক্ষ মদন ললাটে শোভয়ে উর্ধ্ব তিলক সুন্দর শিরেশি চাচরকে সর্বমনোহর স্কন্দে উপবেদ ব্রহ্ম তেজমূর্তিমন্ত হাস্যময় শ্রীমুখ প্রসন্ন দিব্যদন্ত কী বা সে অদ্ভুত দুই কমল নয়ন কিবা সে অদ্ভুত শোভে ত্রিখচ্ছ বসন যেই দেখে সেই এক ধৃষ্টে চুপচায় হেন নাহি ধন্য ধন্য বলি যে না যায় হেন সে অদ্ভুত ব্যাখ্যা করেন ঠাকুর শুনিয়া গুরুর হয় সন্তোষ প্রচুর সকল পড়ুয়া মধ্যে আপনে ধরিয়া বসায়েন গুরু সর্ব সর্বপ্রধান করিয়া গুরু বলে বাপ তুমি মন দিয়া পড় ভাচার্য হইবা তুমি বলিল প্রভু বলে তুমি আশীর্বাদ কর যারে ভট্টাচার্য পদ কোন দুর্লভ তাহারে যাহারে যে জিজ্ঞাসেন শ্রী সুন্দর এন নাহি পড়ুয়া যে বিবেক উত্তর আপনি করেন তবে সূত্রেরও স্থাপন শেষে আপনার ব্যাখ্যা করেন খণ্ডন কেহ যদি কোনো মতে না পারে স্থাপিতে তবে সেই ব্যাখ্যা প্রভু করেন শরীতে কী বা স্নানে কী ভোজনে কী বা নাহি ক প্রভুর আর চেষ্টা বিনে এই মতে আছেন ঠাকুর বিদ্যারসে প্রকাশ না করে জগতের দিনদোষে হরিভক্তি শূন্য হইল সকল সংসার অসৎসঙ্গ অসৎপথ বই না হিয়ার নানা রূপে পুত্রাদির মহোৎসব করে দেহ গেহ ব্যতিরিক্তর নাহিস পুরে মিথ্যা সুখে দেখি সর্বলোকের আদর বৈষ্ণবের গণ দুঃখভাবে অন্তর। কৃষ্ণ বলি সর্বগণে করে ক্রন্দন এসব জীবের কৃপা কর নারায়ণ হেন দেহ পাইয়া কৃষ্ণে নাহি হইল রতি কতকাল গিয়ার ভুঞ্জিবে দুর্গতি যে নর শরীর লাগি দেবে কাম্য করে তাহা ব্যর্থ যায় মিথ্যা সুখের বিহারে কৃষ্ণ যাত্রা মহোৎসব পর্ব নাহি করে বিবাহাদি কর্মে সে আনন্দ করি মরে তোমারও সে জীব প্রভু তুমি সে রক্ষিতা কি বলিব আমরা তুমি সে সর্বপিতা এই মতো ভক্তগণ সবার কুশল চিন্তে ন গায়ন কৃষ্ণ চন্দ্রেরও মঙ্গল শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ বৃন্দাবন দশত চ পাদো যুগে গানো ইতি শ্রী চৈতন্য ভাগবতি আদি গন্ধে নাম অষ্টমধ্যায়